মানবতার সমাধান বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দূরের এবং কাছে রগনিত অসংখ্য দর্শক ভাই বোনদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের কোরআন কেন্দ্রিক আলোচনা আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি সম্মানিত দর্শক ভাই বোনেরা আমাদের আলোচনা চলছে থেকে আজকে আমাদের আলোচনা হবে ইনশা আল্লাহ যেখানে আলোচনার বিষয়বস্তু হলো যারা আল্লাহর নবী কষ্ট দেয় আর মুমিনদেরকে কষ্ট দেয় আল্লাহ তাল্লার কাছে তারা বড় ধরনের আজাবের মুখোমুখি হবে আল্লাহর নবীর জীবদ্দশায় কষ্ট দিয়েছে মানুষ आल्लानबीर जीव दशार नबी के कष्ट देख अशुभ पाए चालयरा कार्ट हाजिर हो जाए बेहद विभिन्न धरण व्यंग कार्टा तैरी कर आल्ला तेदायत करुक हेदायत नसीबे ना थे आल्ला तस्ति दी ये आल्ला दाशन देखी आल्ला स्वयं की बोलारे আউজুব্লহিমিন শতা রাহ রাহ দিনিয় আল্লাহ রবুল আলমিন বলছেন নিশ্চয়ই যারা আল্লাহকে এবং আল্লাহর রসুল কে কষ্ট দেয় আল্লাহ তাদের উপরে করেন তাদেরকে আল্লাহ করেন তাদেরকে আল্লাহ রহমত থেকে দূরে সরায় রাখেন কোথায় ল করেন দুনিয়া ওয়াল আখেরা দুনিয়াতে এবং আখেরাতে আর তাদের জন্য আল্লাহ অত্যন্ত কঠিন এবং অপমানজনক সাজা রেডি করে রেখেছেন আর যারা মুমিন পুরুষ অথবা মহিলাদেরকে যারা কষ্ট দেয় বিনা কারণে তারা অবশ্যই বড় ধরনের অন্যায় করে আর বড় ধরনের অপবাদ তারা দিয়ে থাকে এই হলো আমাদের তেলাও কৃত আয়াতের তরজমা সমানিত ভাই ও বোনেরা আল্লাহ এবং আল্লাহর রসুলকে কষ্ট দেওয়া এর থেকে বড় অপরাধ আর কিছু হতে পারে না এর থেকে বিগার ক্রাইম আর কিছু হতে পারে না যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন আপনি আল্লাহকে কষ্ট দিবেন যে নবীর কারণে আপনি কানেক্টেড হয়েছেন আপনি তাকে কষ্ট দিবেন বিভিন্ন জন বিভিন্ন ভাবে কষ্ট দিয়েছে এমন এক গ্রুপ মানুষ তো আছে তারা আল্লাহকে শিকারই করে না দের ইজ নো তাতে আল্লাহর কিছু আসে যায় না সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহকে অস্বীকার করে তাতেও আল্লাহর কোনো ক্ষতি হবে না সুন্দর করে বলেছেন যারা আল্লাহকে অস্বীকার করে মুখ ফিরায় নাই Allah, it doesn't mean anything to Allah. It doesn't decrease anything in the kingdom of Allah. It doesn't mean anything in the kingdom of Allah. It doesn't mean anything in the kingdom of Allah. Allah Ta'ala gives you a lot of money. You have to pay for your money. You have to pay for your তারা নিজেরা নিজেদের কপালকে পোড়ায় নিজেরা নিজের আত্ম ভোলা হয়ে যাবে আর এমন বিপদে পড়বে পৃথিবীতেই তাদের কোনো জায়গা হবে না তোমরা তাদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গিয়েছে আল্লাহকে যারা ভুলে যায় যায় হয়ে কাজেই আল্লাহকে কষ্ট দেওয়া এটা সব থেকে বড় ক্রাইম আল্লাহকে আপনি কষ্ট দিবেন কি করে আল্লাহ কষ্ট না দিয়ে আল্লাহর বিপক্ষে অবস্থান নিয়ে নিজেকে বরবাদ করে দিবেন আপনি বিভিন্ন জন বিভিন্ন ভাবে কষ্ট দিয়েছে আল্লাহ নবীর হায়াতে কাফির মুশারিকরা অনেক কষ্ট দিয়েছে আল্লাহ নবীকে আল্লাহ নবী ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারেননি ঘুমাতে পারেননি বিশ্রাম করতে পারেননি নির্বিঘ্নে দাওয়াতে কাজ করতে পারেননি শারীরিক ভাবে নির্যাতনের শিকার হয়েছেন মানসিক নির্যাতনের শিকার হয়েছেন বয়কটের শিকার হয়েছেন কি আল্লাহ নবীর পরিবার উপরে দিয়ে দিয়ে অপবাদ আল্লাহর নবীকে মানসিক ভাবে ঘায়ল করার চেষ্টা করা হয়েছে যতজন যেভাবে চেষ্টা করেছে আল্লাহ নবী কে করতে নিজেরা ঘায়ল হয়ে গেছে আর তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে করতে পারে না। তারা দমিয়ে দিবে আল্লাহর দিনকে তারা স্টপ করে ফেলবে কিন্তু তারা জানে না এই যে নূর আল্লাহ জ্বালাইছেন এই নূর এটা মুখের ফুৎকারে নিভানো যায় না তারা চাই লিউ তুফি ও নুর আল্লাহ নূর কেফা করে দিতে আলোকে আল্লাহ আয়াত কে তারা কিভাবে নিভাবে নট পসিবল এটা সম্ভব হবে না যত ফুফা তারা দিক না কেন কোন ফুফাতে কাজ হবে না আল্লাহ অবশ্যই এই নূরকে আলোকে পরিপূর্ণতা দান করবেন পরিপূর্ণ রূপ দিবেন কাফির মুশ্রিকরা এটাকে যতই অস্বীকার অপছন্দ করুক আল্লাহ তার নূরকে পরিপূর্ণতা দান করবেন তাহলে দেখেন রসুল সাল্লিবাসাল্লামকে যারা কষ্ট দিয়েছে আল্লাহ নবীর জীবদ্দশা এটা মক্কাতে হোক অথবা তায়েফে হোক এটা মদিনাতে হোক অথবা হোক এটা অথবা হোক এটা আল্লাহ করা হোক যেভাবে যা করেছে না কেন মানুষ যেই ষড়যন্ত্রই তারা করেছে না কেন আল্লাহ নবীর বিপক্ষে তো কম হয় নাই আল্লাহ নবীর উপরে উঠেন নাড়ি ভুড়ি চাপাই দেওয়া হয়েছে আপনারা জানেন আল্লাহ নবী কে তিন বছরের বয়কট করা হয়েছে নির্বাসনে আপনারা জানেন। সহী কে শেষ করে দেয়া হবে এক সঙ্গে আঘাত করে মেরে ফেলা হবে জীবনের উপরে আপনারা সবাই জানেন আল্লাহ নবী এরপরে গুহায় আশ্রয় নিতে হয়েছে সেটা আপনারা জানেন ইহুদিরা আল্লাহ নবীকে পাথর ফেলে পাহাড়ের উপর থেকে পাথর ফেলে মেরে ফেলবে সেই ষড়যন্ত্র করেছে তা আপনারা জানেন কোন ষড়যন্ত্র হলো না প্রয়োগ করে মেরে ফেলা হবে সেই ষড়যন্ত্রের কথা এবং এরপরে আল্লাহর নবীকে যখন ফিজিক্যালি কিছু করা সম্ভব হলো না তখন তারা মা এসা সিদ্দিকার আনহার নামে তারা কুৎসা রটনা করলো তারা ব্লেম দিল এবং তারা বহতান করল ইফতরা করল আল্লাহর নবীকে মানসিক দুশ্চিন্তার মধ্যে তারা ফেলে দিল চেষ্টা তো কোনো দিক দিয়ে কম করা হয় নাই কিন্তু কোনো চেষ্টাই কিন্তু সফল হয় নাই যারা এরকম করেছে তারা কি হয়েছে আল্লাহ তাদেরকে দুনিয়াতেও ল করেছেন আপনারা আবু কথা জানেন আল্লাহ হয়েছিলেন আল্লাহ আল্লাহ তোমার তো কত কুকুর পৃথিবীতে আছে তার উপরে খালি একটা কুকুরকে একটু একটু হয়ে দিও এই কথা শোনার পরেই কিন্তু চারদিক থেকে অন্য মানুষ সবাইকে ঘুমাতে দিয়ে ওই তার ছেলেকে মাঝখানে ঘুমাতে দেওয়া হয়েছে কিন্তু আল্লাহর কি ফসলা বাঘ একটা এসে সিংহ একটা এসে সবার ঘান নিয়ে নিয়ে সবাইকে বাদ দিয়ে তার উপরে হামলা করেছে হয়ে গেল। আবু লাহাবের মরণটা কিভাবে হয়েছে আপনারা জানেন যেমন আবু জাহালের মরণ কেমন বেঈজ্জির সঙ্গে হয়েছে এগুলো সব আমাদের জানা আছে কাজেই দুনিয়াতে যে আল্লা আল্লাহ আনদ করেছেন এটা আমরা দেখে ফেললাম আখেরাতের আজাব তো অপেক্ষা করছে আল্লাহ নবীর জীবদ্দশার পরে যারা আল্লাহ নবী কষ্ট তাদের কি হবে এই প্রসঙ্গে আমাদের আলোচনা তবে এখনি নয় আমরা আলোচনা করবো খানিকক্ষণ বিরতির পরে উই আর গোয়িং ফর এ ভেরি শর্ট ব্রেক উইল বি ব্যাকি ভেরি সুনাম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 শুধুমাত্র ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন প্রতি শুক্রবার রাত দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ডায়ালগ ডায়ালগ ডিসকশন ডিসকশন ডিবেট ডিবে উইটনেস ডাক নাইক ইন ব্যাটল অফ ওয়ার্ড দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় সম্প্রচার সকাল সাড়ে বাংলাদেশে পিস বাংলায়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 दायित्व देखूद স্বাগত জানাচ্ছি ওয়েলকাম করছি এবং আল্লাহ আপনাদের সবাইকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন সেই কামনা করছি আমাদের আলোচনা হচ্ছিলেন যারা কষ্ট দিয়েছে তারা আজাব তাদের জন্য অপেক্ষা করছে সোরা নাজিল করে দিয়েছেন যে নবী ধ্বংস হবে না ধ্বংস তুই হয়ে যাবি আর আল্লা যারা নির্বংশ বলেছিল তাদেরকে আল্লাহ রবীন্দ্র বলেছেন তোমার শত্রুরাই নির্বংশ। আগুনের মধ্যে খুব তাড়াতাড়ি প্রবেশ করবে অমরা আর তার ওয়াইফ হলো যে কাঠ বহন করছে গলায় খেজুরের রশি ঝুলানো আছে এবং আল্লাহ রব আলীন যা বলেছেন তাই হবে এবং তাই হচ্ছে আল্লাহ নবীর দেয় তাদের জন্য অনেক নন মুসলিমরা বিদ্বেষ বসত তারা না জেনে না বুঝে জাহেলের মতো এরকম কাজ করে থাকে অনেকে আবার লেখাপড়া শিখেও যারা আসলে জ্ঞান পাপী হয়ে এরকম কাজ করে থাকে আপনারা জানেন কয়েক বছর আগে আল্লাহর এটা নিয়ে সারা দুনিয়াতে ঝড় ওঠে সারা দুনিয়ার মোমিন মুসলমানরা জেগে ওঠে এরপরে কার্টুন তারা উইড্রো করতে তারা বাধ্য হয় কিন্তু যেই লোক এই কার্টুন বানিয়েছিল তার এমনকি ইন্টারনেটও আল্লাহর নবীর নামে অসংখ্য বেদবিমূলক কার্টুন সেখানে রেখে দেওয়া হয়েছে না শেষ পর্যন্ত ডেনমার্কের কোপেন হেগেনের যেই লোক আপনার তাহলে তার ঘরে আগুন লেগে যায় এবং আগুন লেগে যাওয়ার পরে কোনো ফায়ার ব্রিগেড বাবাও তারে রক্ষা করতে পারে না আল্লাহ আগুন লাগায় দিলে তোর বাবা ফায়ার ব্রিগেড রক্ষা করতে পারবে তোকে কোন সময় পারবে না যার মন্দ সেই করে এই জন্য যদি আর জন্য কুয়া খোড়া হয় কুয়ার মধ্যে আপনি নিজেই পড়বেন যারাই আল্লাহ নবীর সঙ্গে বেয়াদবি করেছে আজকের জামানা পর্যন্ত প্রত্যেক অপমানের সঙ্গে পরে আল্লাহর আলমিন টয়লেটের মধ্যে ফালাই মারছেন সারা দুনিয়ার মানুষকে দেখালেন দেখো তোমার কেমন নবী নবী মরে টয়লেটে গিয়ে না আল্লাহআলা এরকম বেঈ দুনিয়াতে করেন এই জন্য আল্লাহ বলেছেন আল্লা তাদেরকে আল্লাহ তাদেরকে ইজতি করেন লাঞ্ছনা গঞ্জনা শিকার তারা দুনিয়াতেই হয় এই যে দেখেন অমুক রুশদি তমুক রুশদি বই একখান লিখে এখন মানুষের সামনে বেরি হতে পারে না পুলিশের নিয়ে তাকে বাইরে বেরোতে হয় তোর লাভ হলো কি রে বাবা বের হতে পারিস না আরো তসলিমা নাসিনের মতন বেটিরা কত কিছু লিখেছে কিন্তু কারোই তো এখন শান্তি নাই নিরাপত্তা নাই দুনিয়াতেও আল্লাহ লানত করবেন আখেরাত তাদেরকে লানত করবেন লানতের কারণ হলো এটা আল্লাহ নবীর সঙ্গে করেছে আর আল্লাহ নবীর সঙ্গে যারা বেয়াদবি করে এই রে কেউ না করি এরকম মাটিতেও আপনার জায়গা হবে না পানিতেও আপনার জায়গা হবে না এরকম কোন বেয়াদবকে মাটিও নিবে না পানিও নিবে না এমনকি হিংস্র পশুর পেটে আপনি চলে যাবে। আল্লাহ সুফা তাহলে এমন করতে পারে। আল্লাহ আল্লাহ যা খুশি তাই করতে পারেন ব্যঙ্গ করে এঁকেছে ভালো করে আল্লাহ রসুলের ছবি আঁকা যাবে কিনা আমরা সুন্দর করে আঁকলাম দেখতে ভালো দেখা যায় ওরা না হয় বেহাদবী মূলক আমরা বেহাদবী মূলক আঁকলাম না এটা জায়েজ কিনা জিনা এটাও জায়েজ না এটাও আল্লাহর রসুলের সঙ্গে আর একটা কারণ আল্লাহ ছবি আল্লাহ আল্লাহর নবীর ছবিটা আপনার অন্তরে গেথে রাখবেন আপনি আপনার অন্তরে যেই ছবির জায়গা সেইটাই হলো আসল ছবি আল্লাহর নবীকে আপনার অন্তরে আপনি জায়গা দিয়েছেন নিজের চেয়েও বেশি ভালোবেসেছেন এই জন্য ছবিটা অন্তরেই থাকুক বাহিরে আর ছবির দরকার নাই যেই ছবি অন্তরে থাকে সেই ছবিকে আর বাহিরে তো আনার দরকার নাই আর এরকম ছবি আঁকার সুযোগ থাকলে কত মানুষ কত রকম আঁকত কেউ পাগড়ি দিয়ে আঁকতো কেউ সাদা পাগড়ি কেউ অথবা আপনার গ্রিন পাগড়ি কেউবা বা দি কত রকমের গোতরা কত কিছু পৃথিবীতে আছে যার যেমন খুশি যার যেমন ড্রেস কত রকম ড্রেস যে মানুষ আঁকতো আল্লাহ নবীকে আর বিভিন্নজন জন ভক্তি করে নানান সীমা লঙ্ঘন করে ফেলত দেখেনা আর এক গ্রুপ আছে তারা এটা আর কিছু পড়বে না আর এক গ্রুপ আছে তারা ওইটা ছাড়া কিছু পড়বে না সবাই বাড়াবাড়ির মধ্যে পড়ে গিয়েছে কাজেই রসুল্লাহ আলিহিসাল্লামকে নিয়ে ডেনমার্কে তারাও দুনিয়াতেও বেজি হইতেছে আখেরাতেও তাদের জন্য যদি তওবা না করে আল্লাহ তহ তাদেরকে জাহান নামে এমন শাস্তি দিবেন যে ও বেটারা তাদের বাপের নাম পর্যন্ত ভুলে যাবে কারণ আল্লাহ নবীর সঙ্গে আল্লা সঙ্গে যারা কপাল পুড়ে যায় না সব থেকে বেশি প্রিয় আল্লাহ আলহাম হলেন তার যে অবদান তার কারণে জাহানি পাওয়ার আমরা যেই উপায় খুঁজে পেয়েছি সেজন্য আমরা এটা খুব ভালো করে বুঝতে হবে আল্লাহর নবীকে কষ্ট দেওয়ার দুঃসাহস যেন আমরা কেউ না দেখাই আমি কবি হতে পারি আমি লেখক হতে পারি আমি সাহিত্যিক হতে পারি মুক্ত মনের মানুষ হতে পারি ফ্রিডম অনেক বিশ্বাস করতে পারি ফ্রিডম অফ স্পিচে আমি বিশ্বাস করতে পারি কিন্তু আমি আল্লাহর আল্লাহ নিয়ে কোনো করা আমি উচিত হবে না আমি এই সাহস রাখিনা। এই এখতিয়ার আমি রাখিনা। এই এখতিয়ার যদি আমি রাখি এই কাজ যদি আমি করি আল্লাহ আল্লাহআ আমাকে এই দুনিয়াতেই শাস্তি দিবেন নিজেরা নিজেদেরকে সাহায্য করুন নিজেরা নিজেদের কপালকে ঠিক রাখুন নিজেদের ভাগ্যকে নষ্ট করবেন না নিজের জীবনটাকে বরবাদ করে দিবেন না আর দুনিয়া আখেরাতে লাঞ্ছনা গঞ্জনা শিকার হবেন না আপনি আল্লাহরুল আলমিন আপনাকে দেখবেন আপনার সৌন্দর্য বাড়াবেন আপনার ইমান বাড়াবেন আপনার ইজ্জত বাড়াবেন আর আমরা তার উপরে দুরুদ এবং সালাম পড়ি এই আল্লাহ নবীর আল্লাহ করি এবং যেন আমাদের সবাইকে তৌফিক দেন আবারও আপনাদের সঙ্গে দেখা হবে এই কোরআন এর আয়োজনে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুফানা খুন সবাইকে সুস্থ রাখুন আসসালাম আলাইকুম রহমতুল থাকবে সুরক্ষিত এবং পবিত্র সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফআই কোয়াড্রান কোট আটচল্লিশ ইউকে उंड नंबर शून्य नीचे शर्टकोड तीन शून्य शून्य शून्य आठ तीन सोएसि कोड आई विजि बता पाठ मेल कर रेट पीस टी डट ईस टी मानवतार समाधान আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দোজা নাদভি আপনারা দেখছেন পিস টিভি বাংলা